শৌকন ইলা দিয় ল তুফী হমাল সলমা আহিন্ন শন ইলা দিয় ল তুফী হমাল সলমা কে মিরস নদ আজীন nabi dewaslat be jane be ma jamale roe tu ke belaye dil harime ku e tu kaaba e ইংসাই ইতি কুজাই চু দেহালত দরি যুদাই মর তুষন ও মৃত্যু ইজর ফশকু ইলাই শকুয় সম্মানিত সভাপতি গ্রামী কদার হাজরাতেওয়ালা মাইকেরাম সমাবেত সর্বস্তরের দিনদার পরেজগার মুসলমান ভাইয়েরা আমার প্রাণ ছাত্র ভাইয়েরা পর্দার আলের সম্মানিতা পর্দান সীমা ও বোনেরা মহান আল্লাহ রবুল্লা আলমিনের অপরিসীম দয়ার মেহরবানি আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে আজ চৌঠা মার্চ দুই ইংরেজি তারিখে নরসিংদী শহরস্থ সনামধন্য ইসলামী বিদ্যাপীঠ দারুল দত্তপাড়া মাদ্রাসার দুই দিনব্যাপী মহাতি সালানা জলসার আজ উদ্বোধনী দিবসের সমাপনী পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সবাই মহান রাবুল আলমিনের শোকর আদায় করি আলহামদুলিল্লাহ মুখতর খুদ্া এবং দরুদ শরীফের পর আমি আপনাদের সামনে পবিত্র কালামের ছোট্ট একখানা আয় করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজ নবিন রহমতুল্লাহ আলমিন জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহ্লামের ছোট্ট একখানা হাদি শরীফ আপনাদের সামনে পাঠ করেছি কথা শুরু করার আগে একটা কথা আমি আপনাদের রাখি বর্তমান সময়ে বর্তমান পৃথিবীতে ইসলামের জন্য কতিপয় মুসলমান যে পরিমাণ বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে काफरगण कई बड़ समस्या नथाकथित मुसलमान द्वारा इसलम बर्बाद एक बद्रलोकर का मिष्ट दोकान एक मिष्ट दोकान দোকানের পাশে আবার ওনার বাসা তো উনার দশ বছরের একটা ছেলে ছিল দুপরে ছেলে তাকে দোকানের ক্যাশে বসাইয়া উনি পার্শ্ববর্তী বাসায় গেছেন খানা খাবেন খানা খাওয়ার পরে একটু রেস্ট করবেন এই সুযোগেকটা যাইয়া দোকানে প্রবেশ করছে পাশে দাঁড়াইয়া শোকেশ থেকে অনর্গল মিষ্টি খাওয়া শুরু করছে তো দশ বছরের বাচ্চা চিৎকার করতেছে বাবা মিষ্টি সব খাইয়া ফেলতেছে बाबा कह कह खाई से नाम जिज्ञेस कर तो ऐलेटा कह भाई अपन की कोई मासी। मासी। तो छेले कोई बाबा मासि मासि तो बाबा बात खाख मसिए खेले कमे ना মাসিয়ে খেলে কমে না ইচ্ছা মতো খাইছে খাইয়া শোকেশের যা মিষ্টি ছিল সব সারা করছে এবার আস্তে আস্তে বাইরে চলে ছেলে কয় কেও ভাই টাকা দিবেন না কথা কয় না খালি হাটে সামনের দিকে ছেলে কয় বাবা টাকা না দিয়া চলে যেতেছে কিছুক্ষণ পরে বাসার থেকে আসছে আসি দেখে শোকেশ খালি মাথায় হাত কিরে বেটা মিষ্টি গেল কই আমি না বলছিলাম আপনাকে সব খাইয়া ফেলতেছে আপনিই তো খাইলে কমে না খাক আবার টাকা না দিয়ে যখন বাইরে হইয়া চলছে তখন তো বলছিলাম হাত দিয়েছেন আমার বাইরা জুস্তাহবাব এখন মুসলমান কতগুলা। মুসলমান নাম ধারণ করিয়া মুসলমানের বেশ লাগাইয়া মুসলমান পরিচয় দিয়ে কাজ করে সব ইয়াহুদি খ্রিস্টান শুধু এতটুকু না মুসলমানের মধ্যে আবার হুজুর টাইপের কতগুলো আছে আলেম নামধারী এগুলা আবার এখানে সেখানে ওইখানে টেলিভিশনের সামনে এমন এমন কিছু কথা বলে যেগুলার দ্বারা ইসলামের বারোটা বাজে কিন্তু যায় না। কিছু কিছু সরলমনা সুশিক্ষিত অশিক্ষিত সরলমনা মুসলমান আছে এদেরকে আবার অনুসরণ করে অনুসরণ যে করতেছে আসলে যে বারোটা বাজতেছে সেটার খবরও শিয়া কতগুলা আছে শিয়া এরাও নিজেদেরকে মুসলমান দাবি করে আর মুসলমান এইগুলা বলিয়া বেড়াইতেছে আর লেখিয়া বেড়াইতেছে আর আমাদের মুসলমান কতগুলা কিছু না জানিয়া এগুলারে কয় শিয়া মুসলমান ভাই শিয়া আর মুসলমানের মধ্যে ডিফারেন্স হল কামাবাইনা সামাইওয়াল আল আকাশ পাতাল ব্যবধান রাত্র দিন যেরকম একটা একটার বিপরীত শিয়া আর মুসলমান একটা একটার বিপরীত দিন যেরকম রাত হইতে পারে না রাত যেরকম দিন হইতে পারে না শিয়া মুসলমান হইতে পারে না মুসলমান শিয়া হইতে পারে না অগ্রম রুক্ষ মুসলমান কতগুলা কিছু না জানিয়া এদেরকে কয় শিয়া মুসলমান আরে শুধু এতটুকুনা বরং এদেরকে মডেল মানে এদেরকে অনুসরণ করে যদি কেউ জিজ্ঞেস করে আপনারা যদি কখনো স্টেট পরিচালনার দায়িত্বে যাইতে পারেন তো যে ইসলামী স্টেট আপনারা কায়ে করবেন তার কোন মডেল আপনাদের সামনে আছে কিনা কয় আছে কোথায় ইরানকে মডেল বানাইয়া যদি ইসলামীয় স্টেট কায়ে করা হয় তো সেই স্টেট ইসলামীয় স্টেট হবে না কুপুরী স্টেট হবে এই কথাটা বুঝতে তো ইয়ার নাইয়া কেন বুঝতে তো আর নাই আমাদের দেশে তথাকথিত কিছু ইংরেজি শিক্ষিত মানুষ আছে কিছু রাজনীতি রাজনীতিমাজনীতি করে এদের কাছে আলে মোলামার দুই পয়সাও দাম নেই আলে মোলামার দুই পয়সাও দাম নাই একজন মুফতি মহান তার কাছে দাম নাই দাম হইল অধ্যাপকের উনি ডাক্তবলম্বন করে মুফতি মহাদ্রেশের বিরুদ্ধে লাগিয়া যায় সুযোগ মতো পাইলে মারিবে সুযোগ মতো পাইলে অপদস্থ করবে কারণ আল্লাহ নবী যে কাছে ইনামালা মূল্য নাই আমার মনে হয় কথাবার্তায় নতুবা একজন আলেন একজন হকানি আলেন একজন শেখুল হাদিস যে বারো বছর চোদ্দ বছর পঁয়ত্রিশ বছর সারা জীবন উদ্যাপনা করে সে বুঝে না তুমি দুই দিনের অধ্যাপক তুমি ওনার থেকে বেশি বুঝো উনারা বলে সিয়া আর তুমি বল সিয়া মডেল মনের জালা কাকে বুঝাবেন মুসলমানের দ্বারা ইসলাম বরবাদ মুসলমানের দ্বারা ইসলাম বরবাদ আল্লাহাক শরীফের মধ্যে আসাদ তোমরা উত্তম উম্মত শ্রেষ্ঠ তোমরা কারা মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের উম্মত এদেরকে আল্লাহাক সম্বোধন করি বলতেছেন হে মোহাম্মদ সালাহ আলী ওসাল্লামের উম্মত এই দুনিয়াতে যত নবী রসুল মোহাম্মদ সাল ইসলামের আগে আসছে উনাদের যত উন্মত আছে সব উম্মতের থেকে তোমরা হইলা ভালো উম্মত। আমি একটু সরল বাসায় কথা বলার চেষ্টা করি এই জন্য যাতে সর্বস্তরের শ্রোতারা বুঝতে পারে শ্রোতাদের মধ্যে অনেক অশিক্ষিত মানুষ থাকে নিম্নশিক্ষিত মানুষ থাকে অনেক বয়বৃদ্ধ মুরব্বি রাম থাকে এই সবাই যেন কথা বুঝে কাল্লিমিনাস বেকদরে অকুল নাস বেকদরে মারাতবে তবা কাল্লিম নাস মারাতিবে বেকদরে মারাতে জাকাওয়াল ইসলামের উম্মত ছিল ইনাদের থেকে ইব্রাহিম আল ইসলামের উম্মদ থেকে ইয়াকুব আল ইসলামের উম্মত থেকে দাউদ আল ইসলামের উম্মত থেকে মুসাল ইসলামের উম্মত থেকে ঈশা এল ইসলামের উম্মত থেকে সালে আল ইসলামের উম্মত থেকে হুদ আল ইসলামের উম্মত থেকে এক কথায় পূর্বেকার যুগের যত নবিরসুল ছিলেন উনাদের মধ্যে যাদের উন্মত ছিল এই সমস্ত উন্মতের থেকে হে মোহাম্মদ সাল্লাহ ইসলামের উম্মত তোমরা বলো আমরা শ্রেষ্ঠ উন্মত এবার একটু বুঝেন শুধু হুজুরে পাকসল ইসলাম নবুয় প্রাপ্ত হইয়া নবী হইয়া দুনিয়াতে আসার পরে दुनियाते आस नबीजर उम्मत ना सबा जो नबीजर उम्मत है अबू जहेल नबीजर उम्मत हो जस डब्ल्यू बुशत नबीजी उम्मत हो तो अबू जहेल और बुश नबीजर उम्मत न उम्मत दुई प्रकार एक उम्मते दावत और एक उम्मते আবু জেহেল আবু এজাবত। জানা থাকলে বলুন তো দু প্রকার উম্মত জান্নাতি হবে না জাহান্নামি হবে এক প্রকার উন্মৎ জান্নাতি হবে আর এক প্রকার উন্মত জাহান্নামি হবে উম্মতে দাওয়াত যারা উম্মতে পারে নাই এরা আর কি উম্মতের মর্যাদা লাভ করিয়া ব্যস্তে যাওয়ার জন্য তিনটা গুণের দরকার কয়টা গুণ মনে থাকবে জি এক নম্বর গুণের নাম হলো ইমান এক নম্বর গুণের নাম কি ইমান শ্রেষ্ঠ উন্মত হওয়ার জন্য এক নম্বর গুণ লাগবে ইমান বুঝা গেল কোনো শ্রেষ্ঠ উম্মত হবে না আমার বেহরা দুসবাব আল্লাফাক আবুল আলমিন বলেন ইমানদার হওয়ার পরেও শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পাওয়ার জন্য কমপক্ষে আরো দুইটা গুণের প্রয়োজন আছে কয়টা গুণ দুইটা গুণ মনোযোগ আছে না তুমরা উম্মাতিন আল্লাফাক বলেন হে মোহাম্মদ সাল্লাহ ইসলামের উম্মত তোমরা শ্রেষ্ঠ উম্মত তবে শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য কমপক্ষে তিনটা গুণ অর্জন করতে হবে এক নম্বর গুণের নাম ইমান এক নম্বর গুণের নাম ইমান দুই নম্বর গুণ কি হে মোহাম্মদ তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে নাস মানুষের উপকারের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের মঙ্গলের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে আমার ভাইয়েরা দুঃস্থ তাহলে বোঝা যায় এক নম্বর গুণ মানুষের কল্যাণে কাজ করা মানুষের উপকারের কাজ করা মানুষের মঙ্গলের কাজ করা যেই মানুষ মানুষের অপকার করে মানুষের ক্ষতি করে মানুষের উপরে গুলুম করে মানুষের উপরে নির্যাতন করে এই মানুষ মুসলমান হইও ইমানদার হইয়াও শ্রেষ্ঠ উম্মত হইতে পারবে না থার্ড ডিভিশনে কোন ডিভিশন থার্ড ডিভিশন আর শ্রেষ্ঠ উন্মতের সার্টিফিকেট যেটা এইটা ফার্স্ট ক্লাসের সার্টিফিকেটও না এটা স্কলারশিপের সার্টিফিকেট কিসের সার্টিফিকেট সার্টিফিকেটিপের সার্টিফিকেট পাইতে হইলে মর্যাদা পাইতে হলে। এই দুইটা গুণ আপনার মধ্যে থাকতে হবে এক নম্বর গুণ হলো মানব কল্যাণে নিয়োজিত থাকা লিন নাস আরবি গ্রামার হিসাবে আরবি গ্রামার দুইটা শব্দ আছে দুইটা শব্দ একটা হইল লাম আর একটা হলো আলা একটা হইলো লাম আরেকটা একটা আলা এগুলাকে বর্ণনা করিয়া আমি শব্দ কইলাম এই যে এগুলা হরফ হরফটাও কিন্তু কালিমার তিন প্রকারের এক প্রকার কালিমা শব্দের অর্থ হলো শব্দ তো কালিমা তিন প্রকার সিম্প্য হরফ তো সেই হিসাবে হরফও কি শব্দ বর্ণ নয় এইটা বুঝাইতে গেলে সময়ের দরকার আছে এটা আরেক জিনিস দুটা শব্দ একটা লাম একটা আলা একটা আর অভিভাষের মধ্যে ব্যবহার হয় লিন নাফা উপকার জন্য আরেকটা ব্যবহার হয় লিন অপকার বুঝানোর জন্য দাওতু লাহু আমি তার জন্য দোয়া করলাম দাওতু আলাইহি আমি তার জন্য দোয়া করলাম দোলটার অর্থ সেই কিন্তু একটা নেকোয়া আর একটা বদা বুঝাইতেছে কিসে আর আলায় আল্লাহ এখানে আলা ব্যবহার করেন না ব্যবহার করছেন কি তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে মানুষের উপকারের জন্য মানুষের কল্যাণের জন্য আমার বেহরা দোস্তাহবাব বলা বাহুল্য আজকের বর্তমান সময়ে আমরা তলনা, সকাল থেকে সন্ধ্যা চিন্তাধারা থাকে মানুষকে কিভাবে ঠকাবো আমি কিভাবে জিতব আমি কিভাবে জিতব আরেকজনকে কিভাবে ঠকাবো আমি কিভাবে ঠকবো তৌফিক দেন তাহলে যারা শ্রেষ্ঠ উন্মতের মর্যাদা পাবেন উনাদের মধ্যে এক নম্বর গুম থাকতে হবে কি মানব কল্যাণে নিয়োজিত থাকা মানুষের মঙ্গলের কাজ করা এই জন্য প্রকৃত মুসলমান খাটি মুসলমান পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখের অনিষ্ট থেকে আরেকজন ভাই নিরাপদ থাকে জি এখন আমাদের হাত এবং মুখের দ্বারা অপরবাই নিরাপদ থাকে না বিপদে পড়ে বিপদে আমাদের সামনে আমার ভাইয়েরা প্রকাশ্য রাস্তার উপরে হাইজেকার সন্ত্রাসীরা খুনিরা একটা মানুষকে যদি মেরে ফেলে এক শতজন মানুষ তাকাইয়া তাকাইয়া তামাশা দেখবে কেউ আগাবে না এই সিস্টেমটা এই সিস্টেম কেউ আগাবেন আমার ভাই বলছেন হুজুর মিল্লিসানিহি মুখের অনিষ্ট আর হাতের অনিষ্ট মানুষ হাতের দ্বারায় অনিষ্ট করতে পারে একজনের মার দিল মাথার উপরে ককটেল ফাটাই দিল ঢুকাই দিল রিভলভার গুলি মারি দিল হত্যা করলো এটা হাতের অনিষ্ট ঠিক আছে মুখের রসুল্লা সাল্লাখের কথা বললেন কেন আরব বললেন তো বললেন আগে বললেন মিল নিষাদ ফরে বললেন ওয়াইয়াদিহি আগে মুখের অনিষ্টর কথা কেন বললেন আমার ভাইয়েরা দোস্তাহ বাবাব আমি আপনাকে মারলাম অথবা হুজুর কে অর্ডার দিলাম তাকে মার তাকে আমি আপনাকে লোকটাকে খুন করো তারা নিজের ইচ্ছায় খুন করে নাই আমার অর্ডার এ খুন করছে অর্ডারটা কি হাতে হয় না মুখে হয় কিসে হয় মুখে হত্যার হুকুম দেওয়া হত্যার অর্ডার দেওয়া হত্যা কে সুকৌশলে চাপা দিয়া হত্যাকারীকে বাছাইয়া দেওয়া এক নম্বর আসামি এই জন্য আপনারা তো মনে করেন যে সমস্ত চেয়ারম্যান হইয়া গেলাম মেম্বার হইয়া গেলাম মেয়র হইয়া গেলাম কাউন্সিলর হইয়া গেলাম ও বেহরা দুস্থবাব এমপি হইয়া গেলাম মন্ত্রী হইয়া গেলাম বিরাট কিছু হইয়া গেলাম আসলে কেয়া মতের দানে বোঝা যাবে বিরাট কিছু হইলেন না কিছু হন নাই আমার আপনার ক্ষমতায় থাকা কালীন আপনার শিকার এদের সকলের খুনের দায় দায়িত্বে একবার আপনার গাড়ি চাপাবে কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে আপনার গাড়ি কি করবে চাপাবে কারণ কি আমার বেড়া দুস্তবাব আর কোন সারে নে হাদিস হাদিসের ব্যাখ্যা কারিগণ বলছেন এইখানে মুখের অনিষ্টর দ্বারা আল্লাহ হাবিব জনাবাহ সাল্লামের উদ্দেশ্য হলো মানুষকে কটাক্ষ করা মানুষকে অথবা সামনাসামনি কটাক্ষ কুটুক্তি ক্রিটিসাইজ করিয়া মানুষের মনে আঘাত দেওয়া এটা মুখের নির্যাতন মুখের নির্যাতন আমি আপনাদেরকে বলতে চাইছিলাম আল্লাহ আলমিন বলছেন অপ্রেরণ করা হয়েছে যদি মানব কল্যাণের কাজ তোমার মধ্যে থাকে তাহলে তুমি শ্রেষ্ঠ উন্মত এই পর্যন্ত বুঝছেন জি আর নতুন কথা বুঝে আমরা মানব কল্যাণ বলতে কি বুঝি আমরা মানব কল্যাণ বলতে বুঝি একটা গরিব মানুষ ঘরে ভাতের চাউল নাই তরকারি কেনার পয়সা নাই তাকে পাঁচশত টাকা দেওয়া এটা মানব কল্যাণ একটা গরিব মানুষ রোগের চিকিৎসা করার জন্য টাকা নাই তাকে দুই হাজার টাকা দিলাম রোগের চিকিৎসা করার জন্য এটা মানব কল্যাণ একটা গরিব ছাত্র লেখাপড়া করার জন্য তার কাছে পয়সা নাই তাকে কিছু টাকা দিলাম সে লেখাপড়া করতে পারে বই কিতাব কিনতে পারে এটা মানব করলাম একটা গরিব মেয়ের বিয়ে দেওয়ার জন্য তার বাপের সামর্থ্য বিয়ে ঠিক হয়েছে আমি মোটা অঙ্কে কিছু সাহায্য করে দিলাম যাতে মেয়েটার বিয়েটা সুচারুরূপে হয় এটা মানব করলাম ঠিক এগুলা মানব করলাম যে কোনো সন্দেহ নাই কিন্তু একটা জিনিস বুঝেন আজ এবং কাল আজ কাল এই কথাটার অর্থ কি এই কথাটার দুইটা অর্থ আছে একটা অর্থ হল আজ মানি শনিবার কাল মানি রবিবার বুঝছেন না এই এক অর্থ আছে আর এক অর্থ হলো মা কাবলাল মাউ তামা বাদাল মাউত মাঝখানে বর্ডারের নাম মৃত্যু মৃত্যুর আগের জীবনটার নাম আজ মৃত্যুর পরের জীবনটার নাম কাল ঠিক না বেঠিক মৃত্যুর আগের জীবনটার নাম আজ আর মৃত্যুর পরের জীবনটার নাম কাল এখন জ্ঞানী মানুষ যারা এরা আজকের চিন্তা যেমনিভাবে করে আগামী আগামীকালের চিন্তাও তেমনিভাবে করে ঠিক না বেঠিক আজকে শনিবার টাকা যা আছে পকেটে একবারে পোলাও কোরমা কালিয়া কপ্তা, বানাইয়া কাচি বিরিয়ানি বানাইয়া ঘরের মধ্যে জ্ঞানী মানুষের কথা হলো আমার ভাইরা দুঃস্থ যারা জ্ঞানী মানুষ তারা আজকের সুখের চিন্তা যেমনি ভাবে করে আগামীকালের সুখের চিন্তাও তেমনিভাবে করে আর এইটাও এইটাই হলো জ্ঞানের লক্ষণ এই চিন্তা কিন্তু যাদের কাছে জ্ঞান নাই তাদের মধ্যে নাই যেমন গরুর কাছে জ্ঞান নাই গরুর মধ্যে নাই আমার বেড়া দোস্তবাব আপনি একটা গরু পালেন নরসিং বাজার থেকে গরুর জন্য খৈল আনলেন খৈল বুষিয়ে আনলেন বাড়িতে দানের খের আছে দানের খের বটি বটি দিয়া কাটিয়া টুকরা টুকরা বানাইলেন টুকরা টুকরা বানাইয়া গরুকে খাদ্য দেওয়ার যে পাত্র আছে সিমেন্টের দ্বারা বানানো হিপা গামলা গাবলা আমার বেয়েরা এই গাবলার মধ্যে রাখি। দিয়া বীজানো খৈল ছিটাইয়া দিলেন বুসি ছিটাইয়া দিলেন মিক্স করলেন খাদ্য গরুর জন্য রেডি করলেন রেডি করি এইবার গরুর পিঠের উপরে যদি হাত বুলাইয়া বুলাইয়া বলেন বাবা গরু আমি তোর মালিক গরিব না তুই একটা কাজ করিস বাবারে এই গাবলার মধ্যে যা খাদ্য আছে সব আজকে খাইস না অর্ধেক খাইবি আর অর্ধেক কালের জন্য রাখবি এই কথা বুঝাইয়া সুযাইয়া গায়ে হাত বুলাইয়া গরুকে বলি আপনি জেযা ঘুমাইলেন সকাল বেলায় ঘুম থেকে উঠিয়াসন শুয়া শুইয়া গরু ঠিক মতো চাবাইছে সবগুলা খের খাইয়া সবগুলা খাদ্য খেয়া গাবলা সাফ করে দিছে তা আপনি যে গরু এত করি বুঝাইলেন গরু আপনার কথা শুনিল না আগামীকালের জন্য অর্ধেক রাখলো না কারণটা কি গোরুর কাছে আগামীকাল বুঝার মত জ্ঞান নাই আসেনি আল্লাহ বলেন মানুষের মধ্যেও দুই প্রকারের মানুষ আছে কতগুলা আছে মানুষ মানুষ নামের মানুষ আসলে জ্ঞানী আল কাই নাফসাহু ও আমিল আলিমা বাদ আলমা মানুষ নামের মানুষ সুখের চিন্তাও তেমনিভাবে করে এই জন্য ইহজগতের সুখের কাজ ব্যবসা করে ইহজগতের সুখের কাজ চাকরি করে ইহজগতের সুখের কাজ রাজনীতিও করে তেমনি ভাবে মৃত্যুর বর্ডারের পরের অর্থাৎ আগামীকালের সুখের চিন্তাও করে জিকিরা করে দরু শরীফও পড়ে শূন্যত মতো চলে ডান করে আমার বেড়া দুঃস্থ এরা হইল প্রকৃত মানুষ নামের মানুষ জ্ঞানী মানুষ আর কিছু মানুষ আছে আজকের টা বুঝে আগামী কালেরটা বুঝে না আজকের চিন্তা করে আগামী কালের চিন্তা করে না মহতের আগের জীবনের সুখের চিন্তা করে এই জন্য ব্যবসা বাণিজ্য করে রাজনীতি করে কিন্তু আগামী কাল পরের জীবনটার সুখের চিন্তা করে না ফাঁসবাক্ত নামাজের দ্বার ধারে না আল্লাহ আল্লাহ হাবিব জনাবাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন এই মানুষগুলা মানুষের আকৃতিতে মানুষ রূপে গরু মানুষ রূপে কি গরু কারণটা কি বুঝে না আমার আসেন কথার মধ্যে হে মোহাম্মদ সাল্লা তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য মানুষের কল্যাণ তো দুই প্রকার একটা হলো ইহজগতের কল্যাণ আর একটা হইল কল্যাণ ইহ জগতে আমার বেজ অবাব একজন মানুষের কল্যাণের জন্য আপনি তাকে সাহায্য করলেন সহযোগিতা করলেন একটু আগে যে বললাম রোগীর চিকিৎসার জন্য গরিব মেয়ের বিয়ের জন্য গরিব ছাত্র লেখাপড়ার জন্য গরিব মানুষের খাওয়া দেওয়ার জন্য যে সাহায্য করলেন এটাই ইহ জাগতিক কল্যাণের কাজ আর একটা পরজগতের কল্যাণের কাজ আছে একজন মানুষ নামাজ পড়ে না তাকে বুঝাইয়া সুঝাইয়া তার গায়ে হাত বুলাইয়া তার সাথে খাতির জমাইয়া প্রয়োজনে তাকে চা খাওয়াইয়া নাস্তা করাইয়া তার বিপদে সাহায্যের কাজ কিনা। এটা কল্যাণের কাজ না পরজগতের জগতের কাজ একটা তরুণ ছেলে যুবক ছেলে মদ পান করিয়া করিয়া মদে অভ্যস্ত হইয়া গেছে নেশায় অভ্যস্ত হইয়া গেছে আপনার প্রতিবেশী আপনার ভাতি যা আপনার ভাগিনা আপনার এলাকার ছেলে আপনার মহল্লার ছেলে এই ছেলেটাকে যদি আপনি মায়া করা শুরু করেন আদর করা শুরু করেন দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন তাকে নিজের থেকে যাচিয়া নাস্তা করানো শুরু করেন চা খাওয়ানো শুরু করেন তার সাথে খাতির জমানো শুরু করেন উদ্দেশ্য কি উদ্দেশ্য তার সাথে আপনার বাপ জমানো নয় উদ্দেশ্য হইলো তাকে বুঝাইয়া সুঝাইয়া মদের থেকে যুদা করা মদের থেকে ছুটাইয়া দেওয়া আমার বেহরা দোস্তা বাপ যদি আপনি সফল হইয়া যান আপনি তার কল্যাণ করলেন না তার কি করলেন কল্যাণ করলেন আমার ভাইয়েরা বুঝতে হবে একটা লোক গুস খায় ঘুষ ছাড়ার কিছু বুঝে না তার সাথে আপনি খাতির জমাইলেন তাকে বুঝাইয়া সুজাইয়া বন্ধুত্বের মাধ্যমে কন্যা পর্দা করায় না আপনি তাকে বুঝাইয়া সুজাইয়া যদি তাকে দিয়া তার স্ত্রী কন্যাদের পর্দা করাইতে পারেন এটা কি তার কল্যাণ করলেন না আমার বেয়েরা দোস্ত আবাব একটা ইহজাগতিক কল্যাণ আরেকটা পরজাগতিক কল্যাণ বুঝে থাকলে বলুন না কোন কল্যাণের প্রয়োজন বেশি এখন তো আমরা মানব সেবা বলতে শুধু এইটা বুঝি মানব কল্যাণ বলতে শুধু এইটা বুঝি যেটার বেশি দরকার সেটার খবরও নাই যেটার কম দরকার প্রয়োজন না একটা মানুষকে আল্লাহ একবার দুনিয়াতে যদি আপনি বাঘের হাত থেকে বাঁচাইয়া দেন সেটাও মানব সেবা আর একটা মানুষকে যদি আপনি জাহান্ন মেরাগন থেকে বাঁচাইয়া দেন সেটাও মানব সেবা जहां नाम आगुने मानव सेलर कल असुस्थ बात नहीं आसबें अथवा डाक्तिया प्रेसक्रिपन कर আল্লাহবার ফার্মেসি থেকে ঔষধ নিয়ে আসবেন এই তাকে চিকিৎসা করাবেন যেহেতু আপনি যাওয়ার সময় ঘরে শুয়ে থাকে এই জন্য আপনার ছেলের প্রতি মায়া হয় না বরং আপনি উল্টা মায়া করেন রাত্রে ১২টার সময় একটা সময় দুইটার সময় আসছে পোলা এখন কিভাবে উঠবে কাঁচ আগুন এই যে কথা কইয়া আপনি ছেলেটাকে জাগাইলেন না সাথে করে মর্জি নিলেন না এটা কি আপনার ছেলের জন্য আসলে মায়া না দুশ্মনী দুশ্মনী কারণ আপনার ছেলেটার গায়ে দুনিয়ার আগুন যদি লাগে আপনি বাবা তাকাইয়া তাকাইয়া তামাশা দেখতে পারবেন না আপনি ছেলেকে আগুনের থেকে সারানোর চেষ্টা করবেন মুক্ত করার চেষ্টা করবেন প্রতিনিয়ত নামাজ না পড়িয়া পড়িয়া আপনার ছেলে জাহান্নামের আগুনের খোরাক হইতেছে আপনি বাবা মায়া দেখাইয়া তাকে আরো জাহান্নামের আগুনের দিকে ঠেলিয়া দিতেছেন এটা তো আসলে আপনি মায়া করতেছেন না এটা তো দুশ্মনই ঘটতেছেন যেই কোনো কোনোভাবে হোক না কেন যেই কোনোভাবে হোক না কেন चले कौशले अपना केले के अवश्य फिर समय जगइ उठइ कर मस्जिद नहीं जाते हमार बरास्त अभियां जरा बापरा नाम पढ़ी কিন্তু ছেলেমেয়েরা বাসার মধ্যে শুয়া থাকে ঘুম থেকে ওঠে না কি কারণে জানেন দুইটা কারণ দুইটা কারণ এক নম্বর কারণ হলো অতি মায়া সন্তানের জন্য এই অতি মায়ার কারণে আমাদের ছেলে সন্তানগুলাকে আমরা ঘুম থেকে জাগাই না ফজরের নামাজে নিয়ে যেতে পারি না আর একটা কারণ হলো অ্যাডমিনিস্ট্রেশন লুজ অ্যাডমিনিস্ট্রেশন লুজ আমার বেয়েরা দোস্তা বাপ শাসন ক্ষমতা করিয়েন না যখন ছেলে একটু থাতি মারি দিছে একটু ধমক দিয়া দিছে আপনি যান ফের ফের করিয়েন না এই কথা যখন কইয়া দিছে এর চেয়ে বেশি কিছু বলার ক্ষমতা নাই উনি নিচের দিকে বলার দরকার ছিল এই বেটা বেয়াদব তারা তারিগুম থেকে উঠ মসজিদে যা নামাজ পড় নতুবা আমার ঘর থেকে বাহির হইয়া যাও কোথায় যাইয়া বেনামাজি থেকতে পারিবা সেখানে যাও আমার ঘরে তোমার জায়গা না যদি বলতে পারতেন তাহলে আপনি আল্লাফাকের সুন্নত আদায় করতে পারতেন আল্লাফাক বলছেন যদি শক্তি থাকে আমার জমিন আসমানের সীমানা ছাড়িয়া বাহির হইয়া যাও কোথায় যাইবা আল্লাহ ফাকর কয় যাওয়ার জায়গা নাই যেখানে যাবি যা নিচে যেখানে আপনিও আপনার সন্তানকে বলেন নামাজ না পড়লে আমার ঘর থেকে বাইর হইয়া যা কোথায় যাবি আমি একজন ছাড়া দুনিয়ার আর কাউকে বাপ ডেকলে জবাব দিবে না আর কেউ ঘরের জায়গা দিবে না কোথায় যাবি আল্লাহ আকবার আমার না তখন কি করবেন আল্লাহ আকবর একদিন দুই দিন তিন দিন চারদিন ছেলেকে বলবেন বলার পরে যখন দেখতেছেন শুনে না চট করি একদিন ফাঁদি ফেলবেন বাবারে তোর আল্লাহর অস্তে মসজিদে এটা মান মর্যাদা হানিকর মোটেও নয় আমার বেহারা দুঃস্থ একটা অবু ছেলে আপনার আমার সকলের নাতি আছে নাতিরা দাদার বুকের উপরে উঠি বসে ফাঁ সামনের দিকে মেলিয়া দে প্রতিনিয়ত ওই নাতির পায়ের লাথি দাদার মুখে লাগে ওই দাদা তো তখন লজ্জাবত করে না এই নাতি তুমি আমার মুখের উপরে কেন লাতি দিতেছ তিন বছরের নাতি চারি বছরের নাতিটা ইসলামিক জ্ঞানের অবুজ তার কাছে ইসলামিক জ্ঞান নাই এই সে দশ বছরের অবুজ বালকের মতো হলকে আত্মে মস্তে সোদা হলকেবার पर मध्य खुरा रोगे धरे लोक पठाइया पशु हस्पाले गोर मलम नहीं आ मलमिस्ट्रेट सहेब টিএনও সাহেব ছুটি হওয়ার পরে ফাঁসটার পরে বাসায় আসে জামা কাপড় সুট কোট খুললা নিজে মলমগুলা নিয়া গোয়াল ঘরে যাইয়া গাবির ফাঁয়ের মধ্যে মলম লাগায় লজ্জাবোধ করে না এই কথা চিন্তা করে না আমি একটা বিসিএস অফিসার আমি এই হাতে গোরুর পাও কেমনে স্পর্শ করবো তাতে আমার মানহানি হবে এই কথা চিন্তা করে না কারণ মায়ার কারণে গাভীর জন্য ওনার মায়া আছে এই জন্য নিজের হাতে গাভীর পাও পাওদরিয়া মলম লাগাইতে পারে আপনি কেন আপনার সন্তানকে পাও দরিয়া জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারবেন না ও বেহরা দু একদিন দুই দিন তিন দিন করেন না দেখবেন পরের দিন থেকে ছেলের কাছেও তো লজ্জা আসবে যাবে। আর করবেন বাবারে তোরা যখন আমার কথা শুনবি না তোরা যখন নামাজ পড়বি না তোরা যখন পর্দা করবি না তোরা যখন বোরকা গায়ে দিয়া মার্কেটে বাহির হবি না তো এক কাজ কর তোদের ঘরে তোরা থাক আমি ঘরে থেকে বাইর হইয়া গেলাম এই কথা কইয়া দুই দিন তিন দিন আপনার কত আত্মীয় স্বজনের বাড়ি আছে বোনের বাড়ি আছে বাগিনী আছে বাগিনী আছে খেলাতো ভাই আছে মামাতোভাই আছে যেই কোনো এক আত্মীয়র বাড়িতে যাইয়া দুই তিন দিন বসি থাকেন দেখবেন যদি সুসন্তান হইয়া থাকে যদি হালাল গুজি দিয়া সন্তান লালন পালন করে থাকেন তিন দিনের বেশি যাবে না আপনাকে তালাশ করার মধ্যে নামবে আপনার পাঁও ওয়াদা করবে বাবা চলুন বাড়িতে চলুন ঘরে চলুন আমরা ওয়াদা করলাম আপনার কথার বাহিরে আজকে থেকে আর চলব না আর যদি হারাম কামাই দিয়া লালন পালন করি থাকেন এটাও কাজ হবে না কপালের দোষ আর এটার চিকিৎসা নাই চিকিৎসা নাই যদি হারাম কামাই দিয়ে লালন পালন করি থাকেন এই জন্য সন্তান লালন পালনে হারাম কামাই লোকমা যেন সন্তানের মুখে না যায় যদি যায় তো মরণের আগের টের পাইবে না আল্লাহ ফাকবিন বলেন দুইটা গুণের ভিত্তিতে তোমরা আল্লাহ ফক্রবুল আলমিন বলেন দুনিয়ার মানুষেরা দুই নম্বর গুণটা হইলো সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা আল্লাহ একবার নরসিং এক ফ্যাক্টরির থেকে এতগুলা কাপড়ের থান মাথার উপরে লইয়া আরেক দোকানে যাইতেছে সাপ্লাই দেওয়ার জন্য বেচারার মাথার উপরে তখন দেড় ওজন কাপড় আপনি তাকে রাস্তায় দাঁড় করালেন ভাই আঙ্কেল একটু দাঁড়ান দাঁড়াইছে তা আপনি তারাই শুরু করলেন ওয়াস ভাই আল্লাহাক আল্লাহর ইমান শুরু করে দিলেন তার মাথার উপরে দেড় কাপড়ের খান বুঝি থাকলে বলেন না এই সময়ে সে আপনার এই নসিহত কবুল করবে না আপনাকে গালে দিবে কোবো বেটা বেআ দপ কথাকার বেড়া আর বুঝি ওয়াশ করার সময় ফেছিলি না এই জন্য স্থানকাল পাত্রা আমার বেড়া দোস্ত আমাদের প্রত্যেকের কাছে তো ইমান আছে ইমান আছে তো প্রত্যেকের কাছে কি আছে ইমান আছে বুকের মধ্যে হাত দিয়া চোখ বন্ধ করিয়া নিজে নিজে করেন না আপনার জীবনে আপনি কয়জন মানুষের মুখে দাঁড়িয়ে রাখাইছেন আপনার জীবনে আপনি কয়জন মানুষকে সুন্নত প্রতিষ্ঠিত করছেন আপনার জীবনে আপনি কয়জন মানুষকে আল্লাহবার বুঝাইয়া সুজাইয়া স্ত্রী কন্যা পর্দা করাইয়াছেন সাড়া করছেন তাহলে যদি না করি থাকেন আপনার মধ্যে আমার বিলমা রুফার নহিয়া নীল মনকার কোথায় আমি বলবো কেন হয় না আপনার দ্বারা আমার বিমা নহিয়া নীলমনকার কেন হয় না পরিবেশ না থাকার কারণে আপনি যেই পরিবেশে থাকেন সেখানে আমর বিল মাফ আর নহিয়ানীল মনকারের পরিবেশ নাই সৎকাজের আদেশ দেওয়া অসৎকাজ থেকে বারণ করার পরিবেশ নাই এই জন্য হইয়া উঠতেছে না তাহলে আপনাকে কি করতে হবে হবে ছেলে যেটা বাড়িতে করে না। এই কারণে পরীক্ষার রেজাল্ট ভালো হয় না আব্বাই কি করে সে ছেলেটাকে আল্লাহ একবার আবাসিক হোস্টেলওয়ালা শিক্ষা প্রতিষ্ঠান একটার মধ্যে নিয়ভর্তি করে মাসে তিন চার হাজার পাঁচ হাজার টাকা হোস্টেল চার্জ দিয়া খানা খরচ দিয়া হোস্টেলে রাখে কি জন্য হোস্টেলের মধ্যে অন্য অন্য লেখাপড়া করে সেই পরিবেশে গেলে অন্যদের দেখা দেখি তার তাকে লেখাপড়ার পরিবেশ না এই জন্য পড়তে মনে চায় না সেখানে গেলে হোস্টেলে লেখাপড়ার পরিবেশ আছে এই জন্য এই জন্য সেখানে লেখাপড়া করতে মনে চায় ও বেইয়েরা দোস্তমি মাদ্রাসার ছাত্রদের মধ্যে আসলে জ্ঞান বেশি এরা আবাসিক ভাবে মাদ্রাসা হোস্টেলদের সহবত পায়া উস্তাদের সঙ্গ পায়া উস্তাদ থেকে প্র্যাক্টিক্যাল ছিল প্র্যাক্টিক্যাল কি শিখে এবং রাত দিন হোস্টেলে পড়ার পরিবেশে এই জন্য এদের মালুমাত আমার বেয়েরা দোস্ত পরিবেশের মধ্যে গেলে কাজ হয় পরিবেশে না থাকলে কাজ হয় না কয় হে নবী জিরুম্মা তোমরা পরিবেশ তৈরি করো কিসের পরিবেশ আমর বিলাহরূপ নহিয়া নীলমন কারের পরিবেশ তৈরি করো সৎ কাজের আদেশ দেওয়ার অসৎ কাজ থেকে বারণ করার পরিবেশ তৈরি করো তাহলে তুমি এই গুনে গুণান্বিত হইতে পারিবা আর এই গুণে গুণান্বিত হইতে পারলে তুমি শ্রেষ্ঠ উন্নতের মধ্যে করিবা আল্লাহবী শহরবাসীরা আপনাদের আমাদের সমাজের মধ্যে যতগুলা ডিপার্টমেন্ট আছে প্রত্যেক ডিপার্টমেন্টের থেকে একজন একজন করিগ্রহণ একজন একজন নেন একজন একজন নির্বাচিত করেন আল্লাহ একবার স্কুল কলেজের শিক্ষক থেকে একজন মাদ্রাসী শিক্ষক থেকে একজন স্কুল কলেজের ছাত্র থেকে থেকে কৃষকদের থেকে একজন একজন একজন একজন একজন সব ডিপার্টমেন্ট থেকে নেবেন তাও আমার কথা নো আল্লাহ ফাকবুল আলমিন বলছেন মিনকুল্লি ফেরকাতি মিনহোম মিনকুল্লি প্রত্যেক ডিভিশন থেকে প্রত্যেক বিভাগ থেকে প্রত্যেক সভা থেকে এরকম একজন একজন নিয়া দল দল মানি জামাত একটা দল বানান বারো জন চোদ্দ জন পনেরো জন ষোলো জনের একটা দল বানান দল বানাইয়া কি করবেন আপনারা নরসেন্দিওয়ালারা আল্লাহ আকবর নারায়ণগঞ্জ জেলায় যান নারায়ণগঞ্জ জেলাওয়ালারা নূরসেন্দি আস সদরে আসেন নরসেন্দি সদরওয়ালারা শিবপুর থানায় যান শিবপুর থানাওয়ালারা রায়পুরা থানায় যান যে কোনো একটা মসজিদের মধ্যে উঠেন উঠি আল্লাহব সেখানে অবস্থান করি এইবার ওই মসজিদের মহল্লায় যত মুসলমানেরা বাস করে তাদের কাছে বিকেল বেলায় আসরের পরে গাছতে বাইর হন গাছতে বাইর হইয়া তাদেরকে বুঝান বুঝাইয়া সুযাইয়া তিরিশ জনকে দাওয়াত দেন যদি তিরিশ জনকে দাওয়াত দেন দশজন মানুষ হইয়াও আসবে মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে মাগরিবের পরে বসি আল্লাহ তাদের সাথে আল্লাহর এটাই তো আমর বিলমা আরুফ আল্লাহর নিষেধের থেকে বাঁচিয়া থাকার জন্য বলা এটাই তো নহি আনিল মনকার তাহলে আপনার দ্বারা আমর বিল মা আরুফ আনিল মনকার হয়ে যেতেছে আপনি যদি পনেরো দলের একটা পনেরো সদস্যের একটা দলের মধ্যে থাকেন এই পনেরো সদস্যের সবাই আমার বিলমা আরোপ করতে আছে। নহি আনিল মনকার করতে আছে। আমার বেহরা সাথে সাথে একটা এক্সট্রা লাভ হইতেছে সেটা কি এক্সট্রা একটা লাভ হইতেছে এই দল ওই নীরামগঞ্জ আপনার নারায়ণগঞ্জের মসজিদে ওই রায়পুরার মসজিদে ওই শিবপুরের মসজিদে মসজিদে যাইয়া সেখানে যেই দশজন মসজিদে আসছে এনাদেরকে লইয়া একটা তালিমের বৈঠক করে একটা মোজাকার বৈঠক করে এই তালিম মোজাকার বৈঠক মধ্যে আপনার অজানা অনেক কিছু শিখা হবে এক নম্বরে আলহামদু থেকে আলম তারা পর্যন্ত কমপক্ষে এগারোটা সূরা নামাজের জন্য শুদ্ধ করে নিতে পারবেন রুকুর শুদ্ধ করতে পারবেন শেষদার শুদ্ধ করতে পারবেন তাশাহুটটা শুদ্ধ করি মুখস্থ করতে পারবেন দোয়াইটা শুদ্ধ করি মুখস্থ করতে পারবেন জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করি মুখস্থ করতে পারবেন আমার বেহরা দোস্তবাব নামাজের বাইরে ভিতরে কয়ফর জানতে পারবেন শিখতে পারবেন নামাজের মধ্যে কয়টা ওয়াজীব শিখতে পারবেন কি কি কারণে কি কি কারণে প্রতি মাসে আমার কিছু কিছু ভাইয়েরা কয় কয় মুসলমানের কাছে কিসের তবলিক কাফেরের কাছে না করবে আমার কিছু কিছু ভাইয়েরা কয় ওই মনোযোগ আসুন এক লোকের মেয়ের বিয়ে শিল্পপতি একজনের কাছে গেছে যাইয়া কয় কয় স্যার আগামী শুক্রবার আমার মেয়ের বিয়ে হ্যাঁ প্রায় দেড় লাখ টাকা খরচ হবে আমি আপনার কাছে কিছু সাহায্যের জন্য আসছি কাজকে আমাদের ঘরে গরুর গরুর গোস্ত রান্না করছে ফ্যাটবরি খানা খাই যা কি কয় ফ্যাটবরি হে কয় স্যার বাচ্চা একটা তো আমার ঘরে রান্না করা হয়েছে তরকারি ভালো হোক আর দুর্বল হোক যাই হোক ঘরেও তো আমি বাচ্চা খাইতে পারবো আপনার এখানে তো আমি কিছু করার জন্য খানা খাইজা তো রাগ করি বেচারা চলে গেছে ও বেয়েরা দোস্ত যার যেটা সেটা দেওয়ার নাম তবলিক যার যেটা প্রয়োজন তাকে সেটা দেওয়ার জন্য কি লক্ষ লক্ষ মুসলমানের বাচ্চারা ইমানদারের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মসজিদ চিনে না মসজিদ চিনে না আব্বা ভালো আছেন এই মুসলমানের সন্তান গুলাকে মৎসারার দাওয়াত কে দিবে এইটার নাম তবলিগ এটার নাম কি তবলিক আমার বেহরা আর কতগুলা পাগলের দল আছে এই দলে কয়। ইসলাম। আল্লাহ নবী বলছেন বৈরাজ্য গিরি ইসলামের নাই তবলিগালারা বৈরাগ্য গিরি করে আমি কই বৈরাগ্য গিরি কারে কয় তোর বাব দাদার চোদ্দ গোষ্ঠীও জানে না বৈরাগ্য গিরি কারে কয় হলো যে বাণিজ্য করে না করে না, বাকরি করে না করে খেত কৃষি করে না দুনিয়াদারি দাঁড় দাঁড়ে না বাউল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে অথবা পাহাড়ে যাইয়া আল্লাহাকে সাধনায় নিয়োজিত থাকে দুনিয়া দারি করে না তারই কয়ে বৈরাগী তার হিটা বৈরাগ্য তুমি তো এক মাসের মধ্যে ৩০ দিন ৩০ দিনের মধ্যে কৃষির কাজ দিন রাজনীতি করলামছ শাদি করছো আল্লাহ রহমতে ছেলে ফাঁসটা মেয়ে ফাঁসটা তো ফাঁসটা ফাঁসটা ১০টা বাচ্চাকে হওয়ার ফরে বুঝি বৈরাগী থাকে এর ফরে বুঝি বৈরাজি থাকে এই পাগল দুই বছরের বিষয় তিন বছরের বিষয় পাঁচ বছরের বিষয় সৌদি আরব কুয়েত কাতার জাপান জার্মান অস্ট্রেলিয়া ইটালি চায়না বিভিন্ন দেশে পয়সা কামাই করার জন্য সৌদি আরব চলে যেতেছে সেইটা বলে বৈরাগ্য গিরি হয় না তিন দিনের জন্য আল্লাহর দিন শিখার জন্য বাইরেলে দুনিয়ার মানুষকে নামাজ দাওয়াত দেওয়ার জন্য আমর বিল মাফের জন্য নহি আনিল মনকারের জন্য তিন দিনের লাগি বাইর হইলে হিটা বলে বৈরাগ্য গিরি হয় আমি তো কই বৈরাগ্য গিরি তোর বাব্দার চোদ্দ গোষ্ঠীও চিনে না আল্লাহ আমার কথা নষ্ট যদি আমার কথা ভুল হয় আপনারা আমাকে তর্জুমা কি আল্লাহ বলেনা ফালাউলা নাফারা কেন গড় থেকে বাহির হয় না কেন ভ্রমণ করে না কেন নিজের জায়গা থেকে অন্য জায়গার দিকে হিজরত করে না যেমন ভাবে ও বে রাজস্থা আল্লাহ ফাকবুল আলমিন যখন দেখছেন আল্লাহর বন্ধু মুহমুল্লামস্থানে আল্লাহ আল্লাহর বন্ধুকে বললেন ও বন্ধু এই জায়গায় থাকি আপনার দিন প্রচার করা কঠিন হবে আপনি জায়গায় আপনার জন্মস্থান হইলেও অসুবিধা নাই এটা ছাড়িয়া আপনি মক্কা শরীফ থেকে মদিনায় চলিয়া যান মক্কা শরীফের মধ্যে তখন যত ইসলাম গ্রহণকারী মুসলমানেরা ছিলেন সবাই রামেরা দেখেন না বাড়িঘর সাড়ি দন সম্পদ জায়গা জমিন শাড়ি আত্মীয় স্বজন শাড়ি একদম শূন্য হাতে রিক্ত হস্তে এক দিক থেকে সাল্লাহ আলী সাল্লাম হিজরতের সফর শুরু করছেন মক্কা থেকে মদিনার দিকে খবর কিন্তু পৌঁছে গেছে মদিনায় মদিনার বালকেরা মদিনার বালকেরা মদিনা শরীফ থেকে আরো অনেক আগে আগাইয়া সনিয়াতুল বেদা পাহাড়ের উপরে অপেক্ষা করতেছে আল্লাহর হাবিব জনাবসুল্লা স্বাগত জানানোর জন্য রসুল আক্রম সাল আলী ওসাল্লামকে শুভেচ্ছা জানায় তালু আলাই আমার বেহরা দুস রসুলিয়া স্লাসামের পিছনে পিছনে সাবাইকার যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনে গেছে কয়দল কয় না কয় দল দুই দল এক দলের নাম মহাজর এক দলের নাম মহাজর মহাজর অর্থ কি হিজরত কারি মহাজর অর্থ কি হিজরত কারি হিজরত শব্দের অর্থ হইল ত্যাগ করা হিজরত শব্দ করলো সব কিছু ছাড়ি শুধু আল্লাহের সন্তুষ্টির উদ্দেশ্যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ চলিয়া গেল ইনারা হলেন আল্লাহ একবার কোরবানি নেওয়ালা ত্যাগ শিকার করা ত্যাগ শিকার করা ও ভাই রাজ বাবা আপনদেরকে ছাড়তে বাড়ি ঘর সারতে জায়গা জমি ছাড়তে কষ্ট আছে না নাই কষ্ট আসে নাই হাজরত আবু বকর খালি আল্লাহনা দিকে তাকায় আর চোখের ফানি জর্জর জর জর করিয়া পড়ে কি কারণ আমার বেহরা এই কষ্ট স্বীকার করছেন মহাজাররা এই জন্য একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ওইদিকে মদিনা শরীফের মধ্যে এই পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করেছিলেন ওই মুসলমানদের নাম আনসার আনসার শব্দের অর্থ কি আনসার শব্দের অর্থ হলো সাহায্যকারী আনসার শব্দের অর্থ কি সাহায্যকারী আমার যারা সব সবকিছু ত্যাগ দিয়ে মদিনা মদিনার মুসলমানেরা তাদের সাহায্য করেনা হইয়া গেছে কেউ নিজের নিজের খেজুর বাগানের অর্ধেক মহাজারদের নামে দিয়া দিছে এমন কি অনেকে তো এমনও করছে দুইটা বিবি ছিল ওই দুই বিবির একটা তালাক নিজের বিবি পর্যন্ত দিয়া দিচ্ছেন নিজের বাগান পর্যন্ত দিয়া দিচ্ছেন যাদের খানা নাই তাদেরকে খানা দিছেন যাদের টাকা পয়সার দরকার কিছু ব্যবসা বাণিজ্য করবে তাদেরকে টাকা পয়সা দিচ্ছেন এই মদিনাওয়ালাদের নসর আর তারা কেন ভ্রমণ করে না ভ্রমণ কী কয়। কয়ে কেউ ভ্রমণ কী রে কয়ে নিজের গ্রামের মধ্যে হাঁটি হাঁটি গুড়ার নামনি ভ্রমণ ফালাউলা মিনকুল্লে ফেরাকিম তাদের প্রত্যেক ডিভিশন থেকে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে প্রত্যেক বিভাগ থেকে আল্লাহ একটা দল একটা দল একটা জামাত কি জন্য বাইর হবে কি জন্য ভ্রমণ করবে কি জন্য নরসিংহওয়ালা নারায়ণগঞ্জ যাবে নারায়ণগঞ্জওয়ালা নরসিং যাবে কি জন্য নরসিন্দীওয়ালা বৈরব যাবে বৈরবওয়ালা নরসিং আসবে লিয়া তফা কাহু লিয়া অর্জন করার জন্য দোয়ের কোন না সেটা শিখার জন্য জানাজান জানো না সেটা শিখার জন্য মা বাপের কবরাজ জানো না সেটা শিখার জন্য আলম দু হচ্ছে তারা পর্যন্ত নামাজ পড়ার জন্য কমপক্ষে এগারোটা সুরা শুদ্ধ করে যে না। সেটা শিখার জন্য লিয়া তাফাকু ফিদ্দিন নামান প্রয়োজনীয় কাজ মানুষে করে সারে না প্রয়োজনীয় কাজ মানুষে করে সারে না এখন যদি আপনাদেরকে আমি কই আগামী মাসে তিন দিনের জন্য দিন শিখার জন্য দিন প্রচারের জন্য দিন শিখার জন্য দিন প্রচারের জন্য দিন শিখার জন্য দিনের দাওয়াতের জন্য আগামী মাসে তিন দিন তিন দিন কে যাবেন যদি বলি আল্লাহ আকবার হাত উঠেতে কই নাই। আমার অনেক ভাইয়েরা আগে তো সবগুলা হাত উঠেলেন এখন তো পাঁচটা ষাটটা না মাত্র উঠছে আর বাকিগুলা উঠে না বাকিগুলা কি উঠে না কেন উঠে না আমি কই উঠে না কি বিশ্বাস নেই বিশ্বাস নাই ওই একবার তঞ্জিমের মাহফুলের মধ্যে বলছিলাম আপনাদের মনে নি. এক লোক পাহাড়ের উপরে যাইয়া উঠছে সকাল বেলায় পাহাড়ের চূড়ায় যখন এক গাছের থেকে আরেক গাছের মধ্যে মোটা লতা একটা জাইয়া ফেঁসাইছে বাসার তাগিদে লতা এটারে ধরি বসছে লতা ধরার সাথে সাথে লটকি গেছে এবার ফুটছে আরো বড় বিপদে এখন না যাইতে পারে নিচের দিকে না যাইতে পারে উপরের দিকে বিপদে একবার যদি বলে আল্লাহ আমার আল্লাহ আব্বাই ও বান্দা আমাকে কেন ডাকতেস আমি তো তোর পাশে উপস্থিত আছি কেন ডাকতেছ প্রত্যেকটা ডাকে আমার আল্লাহ জবাব দে যাদের কাছে সঙ্গে সঙ্গে আল্লাহ ফাকর আলামের উত্তর দেবান দা এতক্ষণ তো আমাকে ডাকলেই না এখন লতাদি যখন বিপদে পড়ছ এখন আমাকে ডাকতে তোরে বাঁচানোর জন্য ঠিক আছে তোকে আমি বাঁচাবো আদা করলাম লতাটা ছাড়ি দিয়ে এখন হাতে লতা ছাড়ে না এখন লতা আল্লাহরুল আলমিন কয় কিরে আমার বিশ্বাস করসনি কয় করি কত লতা এটা সারি দিলেও আমি যে তোরে বাঁচাইতে পারি এটা তুই মানস নি কয় মানে কত লতা সারস না এখন কথা কয়না এখন কথা কয় না হাত তো দুইটা উপরের দিকে উঠেছেন আমার বেহরা প্রয়োজন আছে আল্লাহর প্রতি মাসে তিন দিনের জন্য হওয়ার প্রয়োজন আছে বৎসরে চল্লিশ দিনের জন্য বাইর হওয়ার প্রয়োজন আছে সারা জীবনে তিন চিল্লার জন্য বাইর হওয়ার প্রয়োজন আছে কি জন্য শ্রেষ্ঠ উন্মত হওয়ার জন্য আমর বিল মা আরুফের জন্য নহিয়া নীলমুন খের জন্য দিন শিখার জন্য দিন প্রচার করার জন্য দিন শিখার জন্য দিনের দিন অন্যের কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহর হাবির জন্য পৌঁছাইবা তার স্মরণ তোমার থেকে বেশি হইতে পারে মজবুত হইতে পারে তুমি হয়তো দুই দিন পরে বলিয়া যাইতে পারো আরেকজনের কাছে পৌঁছাইয়া দিবা যে সে কিন্তু বলবে না সে কিন্তু সালাম আমার বেড়া বা প্রকৃত বিশ্বাস খাটি বিশ্বাস পরিপূর্ণ বিশ্বাস আমাদের নাই যদি বিশ্বাস থাকতো তাহলে আমরা জামাতবলীগের সাথীরা যখন তিন দিনের জন্য আমাদেরকে দাওয়াত দে আসেন তিন দিনের জন্য আল্লাহ রাস্তায় বাইরে তখন কেউ দোকানের লতা কেউ চাকরির লতা কেউ কৃষির লতা লতা পারি না। আর কেউ নেতাগির লতা ধরি রেখি নেতাগির লতা সারতে পারি না আলমিন সল্লাহ খেখলি মোহাম্মদি وصحبه ওজমায়